আয়শা রজিয়াল আনহা হতে বর্ণিত একবার তার সামনে সালাত নষ্টকারী জিনিসের আলোচনা করা হল লোকেরা বলল কুকুর গাধা ও মহিলা সালাত নষ্ট করে দেয় আয়শা রজিউল আনহা বললেন তোমরা আমাদেরকে কুকুরের সমান করে দিয়েছ আমি নবী সাল্লু আলিয়াল্লামকে দেখেছি সালাত আদায় করছেন আর আমি তার ও কিবড়ার মাঝে চৌকির উপর কাত হয়ে শুয়ে থাকতাম কোনো কোনো সময় আমার বের হবার দরকার হতো এবং তার সামনের দিকে যাওয়া অপছন্দ করতাম এজন্য আমি চুপে চুপে সরে পড়তাম আমার রহমতুল আলাই আইসা রব্দুল্লা তাল হতে অনুরূপ বর্ণনা করেছেন